আলহামদুলিল্লাহ ঠিক তেমনি ভাবে মিশরীয়দের কাছে ফেরাউন এবং তার লোক লস্করদের কাছেও সঈদিনামকেই পাঠানো হয়েছিল তাদেরকেও সঠিক রাস্তা দেখানোর জন্য কিন্তু ফেরাউনের জাতির মধ্যে মিশরীয়দের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই মৌসা আলাহিসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল তাদের মধ্যে একজন ছিলেন মুমিন মিনালে ফেরাউন যার কাহিনী আমরা আলহামদুলিল্লাহ গত পর্বে আলোচনা করেছি আজকের পর্বে আমরা জানবো দুইজন ইমানদার নারীর ইমান সম্পর্কে যারা ছিলেন মিশরীয় ফেরাউনের জাতির অন্তর্ভুক্ত কিন্তু ইমানে ছিলেন আল্লা সুমতাল্লাহ এবং মুসা আলাহ্লামের ইসালতে আসিয়া তিনি ফেরাউনের স্ত্রী তিনি ইমানে এনেছিলেন ইমানে ছিলেন আল্লাহ সুহামতাল্লাহ এবং মুসাল্লামের রিসালাতে স্মরণ করা যেতে পারে আসিয়ায় শৈশবে মুসাল্লাহামকে লালন পালন করেছেন কাজেই জন্য আসিয়া ছিলেন মায়ের মতো আল্লাহ সুহাম্মাল্লাহ আসিয়ার ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন এবং রাসুল্লাহ সাল্লাও আসিয়ার মর্যাদা উল্লেখ করে হাদিসে কথা বলেছেন আল্লাহ সুহাম্মাল্লাহ কুরআনে বলেছেন আল্লা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 षये बस अबक करार मत कारण आसिया एक रानी प्रसाद जीवन जापन अभ्यस्त मिसर रानी तत्कालीन पृथ्वी श्रेष्ठ सभ्यता श्रेष्ठ स्थान सब चेधन अंचल हम मिसर से मिसर रानी हन आसिया अथचि जाननाते को प्रसाद कथा ना बोले शुद्म एक घर कथाई क्या बोल जी आसियार जीवन जापन दिखे लक्ष्य करी प्रश्ने उत्तर पे जा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 আসিয়া এই ভিন্ন পরিবেশে এই প্রাসাদে একজন বহিরাগত আগন্তুকের মতো অপরিচিতার মতো বসবাস করছিলেন সব কিছুই তার কিন্তু কোনো কিছুই যেন তার নিজের নয় যেন তিনি এখানে অনাকাঙ্ক্ষিত কাদেই তিনি আল্লাহ সুহাম কাছে দোয়া করে বলছিলেন এ আল্লাহ জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করে রাখুন সুমান আল্লাহ এবং তিনি আরো বলছিলেন আমাকে ফেরাওন এবং তার মন্দ আমলগুলো থেকে উদ্ধার করুন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 एक जो दुनिया लोभी नारी जाते दुनिया एक दाश मानस के जीते सबकि सामने उपस्थापित स्वर्ण रोप दास क्षमता सबकि ये आल्ला रबस्था थे उद्धार करके उद्धार करालीम सम्प्रदाय जालिम व्यक्ति दूरे सर उधार कर एसियार आक मानसिक दिक्क सम्पर्क जानते सहाय देखते बर्तमान समय जो खूब सामान्य अल्प किस विषय दुनिया सामग्री लाभ करी तक बाकी मानस दुर्दशा थे निजेदे मुक्त मना करते शुरू करी मैंने जो भलो आने पृथ्वी सबाई भलो आष नहीं क्योंकि आसिया जदिव फेरा प्रसाद बसबाश कर বিত্ত বৈভব বিলাসিতার দিক থেকে তার কোনো কষ্ট ছিল না ফেরাউন হচ্ছে মিশরের ক্ষমতার অধিকারী কাদেরই কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা এগুলো আসিয়ার ছিল না কিন্তু আসিয়া জানতেন ফেরাউনের মন্দ কর্ম সম্পর্কে কারণ আসিয়া হচ্ছেন ফেরাউনের স্ত্রী তার জীবনসঙ্গিনী ফেরাউন এবং তার দুষ্কর্মগুলো সম্পর্কে আসিয়া খুব ভালোভাবে জানতেন এবং তার জালিম সম্প্রদায় সম্পর্কেও তিনি খুব ভালোভাবে জানতেন ব্যক্তিগত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 রাসুউল্লাহ সাল্লা সাল্লাম দিহাদিস বলেছেন নারীদের মধ্যে চারজন হচ্ছেন শ্রেষ্ঠ তাদের মধ্যে অন্যতম একজন আমরা দেখি পাই তিনি হচ্ছেন আসিয়া চারজন শ্রেষ্ঠ তর্জনকারী নারী তারা হচ্ছেন রাসুদুল্লাহ সাল্লাহ বলেছেন ইমরানের কন্যা মারিয়াম ফেরাউনের সি আসিয়া এবং খাদিজা ও ফাতিমা ফাদ আনহা এই চারজন হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ চার নারী সুমান আমরা দেখি পাই ফেরাউন হচ্ছে সমস্ত কাফেরদের মধ্যে সবচেয়ে উদ্ধত অহংকারী নিকৃষ্ট কাফের অথচ ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি হচ্ছেন সমস্ত নারীদের মধ্যে যে চারজন শ্রেষ্ঠ তাদের মধ্যে একজন অন্যতম তুমান এটাও অথচ পক্ষ থেকে একটি দৃষ্টান্ত যে সত্যিকারভাবে যদি কোনো ব্যক্তি ইমান অর্জন করতে যায় তাহলে যে কোনো পরিবেশ থেকেই সে ইমানে মূল্যবান সম্পদকে অর্জন করতে পারে ফেরাউনের মতো অবাধ্য কাফের সঙ্গলাভ আসিয়ার ইমান অর্জনের জন্য কোনো বাধার কারণ হতে পারেনি তোমান যে চারজন নারী সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন তাদের মধ্যে একটি লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই চারজন নারী প্রত্যেকেই কোনো না কোনোভাবে নবীদের সাথে সম্পর্কযুক্ত প্রথম দুইজন ইমরানের কন্যা মারিয়াম এবং পেরানে শ্রী আসিয়া ইসা আল্লাহ সাল্লামের মাতৃজন ইমরানের কন্যা মারিয়াম অপর দিকে ফেরউনের স্ত্রী আসিয়া তিনি মনসালসল্লামের মায়ের ভূমিকা পালন করেছেন সরাসরি মা ছিলেন না কিন্তু মায়ের মতো তাকে লালন পালন করেছেন অপর দুইজন খাদিজা দিয়া এবং ফাতেমা আদিউ তারা ছিলেন আমাদের প্রিয় নবী রাসু সাল্লামের সাথে সম্পর্কযুক্ত আমরা জানি খাদিজা রদিউ তিনি হচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাহিসাল্লামের স্ত্রী মুমুল মুমিনিন এবং ফাতেম আদুলোলান তিনি হচ্ছেন সঈদুল মুরসালিন নবীদের নেতা রাসুল্লাহ সাল্লাহিস্লামের প্রিয় কন্যা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 কারণ তিনি আসিয়ার পূর্বে শাহাদ বরণ করেছেন সুহানদার নারীর পরিচয় তিনি একজন দাসী থেকে একজন জান্নাতি নারী মিরাজের রাতে যখন আলু সুমান্লাহ রসুল্লাহ সাল্লাহিসাল্লামকে ঊর্ধ্ব আসমানে ভ্রমণ করিয়েছিলেন ফেরস্ত ইব্রাহীল আল্লাহিসাল্লাম রাসুল্লাহ সাল্লাকে বিভিন্ন বিষয়ে জান্নাত জাহান্নাম থেকে শুরু করে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 রাসুল্লা সাল্লা সাল্লাম তিনি বর্ণনা করে বলছেন যখন আমাকে ঊর্ধ্ব আসমানে আরোহণ করা হয়েছিল আমি একটি মনোমুগ্ধকর সুভ্রাণ অনুভব করলাম আমি একটি মনোমুগ্ধকর সুঘ্রাণকে অতিক্রম করে গেলাম আমি প্রশ্ন করলাম হিবে আলাহিসাল্লামকে এটা কিসের সুভ্রান ছিল আমাকে বলা হলো এটা ছিল ফেরাউনের কন্যার চুল আচরে দেওয়ার দাসী এবং তার সন্তানদের সুভ্রাণ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 আল্লা নামে ফেরনে কন্যা বলল আমার পিতা আমার পিতার নামই তো কিন্তু তিনি হচ্ছেন আল্লাহ দাসীর এই জবাব শুনে কন্যা বলে উঠল তাহলে কি আমার পিতাকে বাদ দিয়ে তুমি অন্য কাউকে রব হিসাবে সাব্যস্ত করেছ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 আমার এবং তোমার উভয়েরই রব হচ্ছেন আল্লাহ ফেরাউন আদেশ জারি করল তামার তৈরি করা একটি বড় পাত্রকে যেটাকে পাত্রা বা গাভীর ছিল সেটাকে নিয়ে আসার জন্য ফেরাউন আদেশ দিল এবং বলল আগুন গরম করো উত্তপ্ত সেই করাইটিকে সেই পাত্রটিকে আগুনে নিক্ষেপ করো এবং যখন সেটা চূড়ান্ত উত্তপ্ত হয়ে যাবে তখন সেই দাসীকে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 পরবর্তী ঘটনা জিব্বাই সাল্লাম রাসু সাল্লাহ সাল্লামকে সেই মিরাজের রাত্রে বর্ণনা করে বলছেন এরপরে তার সমস্ত সন্তানদেরকে তার চোখের সামনে এক এক করে সেই উত্তপ্ত করাইয়ে আগুনে নিক্ষেপ করা হল শেষ পর্যন্ত তার কোলের বাচ্চা দুধের শিশু তার পালা চলে আসল এই দুধের শিশুটির দিকে তাকিয়ে সেই দাসী যেন কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেন সুহান আল্লাহ সেই সময় আল্লাহ সুহানার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 এই ঘটনা যখন ঘটল পরবর্তীতে আমরা দেখতে পাই আসিয়ার ব্যাপারে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করার জন্য খুবই তৎপর হয়ে উঠল ফেরাউন তার সভাসদ বর্গকে একবার বলল তোমরা আমার স্ত্রী ব্যাপারে কি ধারণা পোষণ করো তোমরা কি আমার স্ত্রীর কোন খবর রাখো তার ব্যাপারে তোমরা কি মনে করো ফেরাউন এই প্রশ্নের উত্তরে আসিয়া হচ্ছেন নিষদের রানী তার সভাসদের খুব প্রশংসা করলো তার বিভিন্ন গুণাবলী বর্ণনা দিল ফেরাউন তখন তাদেরকে বললো बर तुम्हारबर ही रखना से तो छा का उपास्य हिसाब ग्रहण करामर्श हलता हत्या कर फेला फेराउन जख आसियाम कथा जानते प्रतियत अत्याचार और निर्तन करते शुरू कर लगे घटना जो धारावाहिक भाव फेराउन आसिया के निर्तन कर इविन कसुरहमानल्ला वर्णना कर ফেরাউন ওই সতীসাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে ফেরাউন ওই সতীসাধ্য নারীর উপরে অর্থাৎ আসিয়ার উপরে সমস্ত প্রকারে নির্যাতন করতো কঠিন গরমের সময় তাকে রোদ্রে দাঁড় করিয়ে রাখত কিন্তু আল্লা সুহামতালা ফেরেস্তাদের মাধ্যমে তাকে ছায়া প্রদান করতেন এবং উত্তাপের কষ্ট থেকে তাকে রক্ষা করতেন এমনকি নিয়মিত তাকে তার জান্ন সেই ঘরটিকে দেখিয়ে দিতেন ফলে তার রুহ তাজা হয়ে উঠত এরকম একটি দিনে যখন অত্যাচার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল ফেরাও তার লোকদেরকে বলে দিল সবচেয়ে বড় পাথর খোঁজ করে নিয়ে এসো এরপর তাকে চিত করে শুইয়ে দাও এবং জানিয়ে দাও তুমি তোমার সেই আকিদা থেকে বিশ্বাস থেকে ইমান থেকে বিরত হও যদি বিরত থাকো তাহলে খুবই উত্তম কথা তুমি আমার স্ত্রী হিসেবে বহাল থাকবে মর্যাদা সহকারে তোমাকে আমার কাছে ফিরে আনা হবে আর যদি গ্রহণ না করো তাহলে ওই পাথর তোমার উপরে নিক্ষেপ করা হবে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 লক্ষণীয় বিষয় দেখতে পাই প্রথমে তিনি চেয়েছেন আল্লাহ সুহামতাল্লাহ নৈকট্য আল্লাহ সুবহামতাল্লার কাছে যাওয়া আল্লাহ সুহামতাল্লাহ নৈকট্য এরপরে তিনি দোয়া করেছেন একটি ঘরের জন্য যে ঘর ফেরাও অত্যাচার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 হে জনতা হে জনমন্ডলী তোমরা কি আশ্চর্য হচ্ছ না যে এরকম কঠিন অত্যাচারের মধ্যেও এরকম কঠিন শাস্তির এই মহিলা কিভাবে হাসতে পারে নিশ্চয়ই করলেন আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিন তার উপরে সন্তুষ্ট থাকুন এই দুইজন ইমানদার নারী ফেরনে কন্যার চুলা ছেড়ে দেওয়ার দাসী এবং আসিয়া উহ সাহাযাতের মধ্যে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 ठीक तेमनी भावे आसिया किशोर रानी प्रेरणे प्रसादे बसबाश करत धन दौलत मध्य बसबाद करत प्रभावशक् मध्य बसबा करतें एक दु जन नारुनियावी अवस्थानगत पार्थक्य देखते पाई दुनिया दृष्टिते छोट बड़ अवस्थान इमान अर्जुन पथे को बाधा नये आसिया जिनि बर्जन करो जिनके आसिया प्रधान दुटी जिसके बर्जन करें দুইটি মহামূল্যবান জিনিস অর্জনের জন্য আসিয়া বর্জন করেছেন প্রসাদের বিলাসিতা ধনদৌলত বৃত্তবৈভব এবং কুফুরি পরিবেশকে এবং বর্জন করেছেন ফেরাউন ও তার দলবলের সঙ্গ অর্জন করেছেন ইমান এবং আল্লাহ সুতলার নৈকট্য দুইজনের একজন রানী এবং অপরজন দাসী হলেও ইমানের কারণে তারা উভয়ে একই বিন্দুতে এসে নিজিত হয়েছেন দুইজনে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 ভূমি থেকে বহিষ্কৃত হয়েছেন বন্দী হয়েছেন শহীদ হয়েছেন এরপরও মানুষদের অনুসরণ করে কারণ ব্যক্তিকে হত্যা করা যায় কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব বা আদর্শটা হত্যা করা যায় না যে আদর্শ হকের আদর্শ বর্তমান একজন শহীদ এরকমই আমার মৃত্যু হয়তো একদিন লাখো মুসলিমের ঘুম ভাঙিয়ে তুলবে আদর্শগতভাবে ভাবে ফেরণ ছিল সব সময়ের জন্যই পরাজিত অপরদিকে আদর্শগত ভাবে যারা হকের পক্ষে তারা অত্যাচারিত নিপীড়িত দেশতেগি কারা বন্দী কিংবা নিহত হলেও তার সত্যিকারের মাপ ঠিকান তিনি বলেছেন পার্থিব দিবনে ও সাক্ষীদের দণ্ডমান হওয়ার দিবসে অবশ্যই আমি সাহায্য করব পার্থিব জীবনে এবং আসাদ সাক্ষীদের সেই দণ্ডমান হওয়ার দিবসে কিয়ামতের দিনে যেদিন জালেনদের কোনো ওজন আপত্তি কোনো উপকারে আসবে না তাদের জন্য থাকবে অভিশাপ এবং থাকবে মন্দ গৃহ তাদের জন্য থাকবে মন্দগৃহ। গৃহ এ আয়াতটি খুবই ইন্টারেস্টিং একটা আয়াত এখানে আলোসুমাত জানিয়ে দিচ্ছেন তিনি শুধুমাত্র রাসুলদেরকেই নয় বরং মুমিনদেরকেও সাহায্য করবেন এবং এই সাহায্য শুধুমাত্র পরকাল বা ইয়ৌমায় কুমুল আসাদ বা সাক্ষীদের দণ্ডায়মান হওয়ার দিনের জন্যই নির্দিষ্ট নয় বরং আলোচু মহান্ত তিনি বলেছেন আর্থিক জীবনে দুনিয়ার জীবনেও তিনি সাহায্য করবেন অবশ্যই সাহায্য করবেন পরকালের সাহায্যে বাস্তবায়নার জীবনে মুমিনদের জন্য কোন পরীক্ষা নেই কোনো কষ্ট নেই কিন্তু দুনিয়ার জীবনে দুনিয়ার জীবনে আলোচ মহাত করা এই সাহায্যে বাস্তবতা কোথায় দুনিয়ার জীবনে মানুষ দেখতে পায় অনেক রাসুলদেরকে হত্যা করা হয়েছে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 সাইদ্রা মৌসা আল্লাহ সাল্লামের অনুসারীদের মধ্যে কিসের দ্বন্দ্ব চলছিল কিসের ভয়ে ফেরাউন ভীত ছিল মূল ভয় বা প্রধান ছিল বিধান বা দিনকে বদল করে দিয়ে আল্লাহ সু দেওয়া জীবন বিধান বা দিনকে প্রতিষ্ঠিত করে ফেলবে এটাই হচ্ছে মূল কারণ যদিও বা ফের বিভিন্ন সময় নানা রকম অভিবাদ প্রদর্শন করেছে বলেছে যে মূসা তোমাদেরকে দেশ থেকে পরিষ্কার করে দিতে যায়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 सत्य के विजयी करवा क्षेत्र के एक प्रभावक कखा जाए कारण आदर्श लड़ाइर गंडी स्थानकाले फ्रेमे बंदी नये बरता चलमान लड़ाई यह लड़ाई शुद्म एक मैदान थेमे थे ना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 فَرَأَى الْمَلَأُ مِنْ قَوْمِهِ يَدْسِرِيَ خَطْبَهُ وَأَخْرَجَ لَهُمْ خُطْبَةً قَالَ يَا قَوْمِ أَلَيْسَ لِي مِلْكُ مِصْرَ وَهَذِهِ الْأَنْهَارُ وَهَذِهِ الْأَنْهَارُ تَجْرِي تَحْتِي أَفَلَا تُبْصِرُونَ أَمْ أَنَا خَيْرٌ مِنْ هَذَا الَّذِي هُوَ مَهِينٌ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 সুহানাল্লা আল্লা প্রসঙ্গ নিয়েই আলোচনা করেননি বরং করেছেন ফেরাউনের শিক্ষণীয় বিষয় রয়েছে আসুন লক্ষ্য করা যাক প্রথম কথা ফেরাউন কি বলেছিল এক নম্বরে ফেরাউন বলেছিল ইয়া কাউমি আলাইস মুলকিল মিসর এ মিশরের রাজত্ব সার্বভৌমত্ব এটা কি আমার জন্য নয়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 বিভ্রান্ত করা গেল ফের তাই করল এগুলো দেখিয়ে সে মানুষকে বিভ্রান্ত করল সে দাবি করল থেকে সেই শ্রেষ্ঠ তোমরা কি দেখছো না এই নদীগুলোকে আল্লাহ আল্লাহর ফেরান বলতে সামান্য মিশরের রাজত্বের কথা যদি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত তারা বিভ্রান্ত হতো না চিন্তা শক্তি এমন একটা নিয়ামত জেলাসোহা তেলা আমাদের সবাইকে দিয়েছেন যার মধ্যে চিন্তা করার কোনো ক্ষমতাই নেই সে তো পাগল এবং উন্মাদ প্রতিবন্ধী উন্মাদ ছাড়া পাগল ব্যক্তি ছাড়া প্রত্যেক ব্যক্তিকে দিয়েছেন এক একজন এক এক কাজে সে চিন্তা শক্তিকে ব্যবহার করে তাদের অন্তর ছিল দূষিত তারা নিজেরা জাতি তারা তাদের চিন্তা শক্তিকে ব্যবহার করত না বুঝার চেষ্টা করত না এই কারণে আমরা দেখতে পাই মোসা আলা হাতে বিভিন্ন মর্দিজা প্রকাশিত হয়েছিল যেগুলো তাদের ইমান আনতে সহায়ক হতে পারত এবং তাদের মধ্যে যাদের ভিতরে কল্যাণ ছিল তারা ইমান না।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 মিশরের রাজত্ব মিশরের সার্বভৌমত্বের মূল্ এটা কি আমার কাছে নেই এই বক্তব্যকে ফেরাউন আরেকটি বাক্যের মাধ্যমে দীর্ঘায়িত করেছিল এই নদীগুলো। আমার সামনে দিয়ে না। একদিকে নিজের প্রভাব প্রতিপত্তিকে জানান দিয়ে বিপরীতে মৌসা আলাহ ইসলামের জাতির করুণ অবস্থা শোতনীয় অবস্থা পরাজিত অবস্থা নিয়ে ফেরাউন বিদ্রুপ করল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা মৌসা আল্লাহ ইসলামের জাতির পরাজিত অবস্থা তাদের দাসত্ব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 মানুষকে বিভ্রান্ত করেছিল সেটা হচ্ছে তার অর্থনৈতিক সমৃদ্ধি ধন সম্পত্তি জাগজমক বলল ফের স্বর্ণের বালা পরিয়ে দেওয়া হল না অথবা কেন সাথে ফেরেস তারা দল বেঁধে ফেরাউনের চিন্তা চেতনার দিকে যদি আমরা লক্ষ্য করি ফেরাউন ভালোমন্দ মন্দ উত্তম অধম শ্রেষ্ঠত্ব বিচারের জন্য মাপকাঠি কি নিল ধন সম্পত্তি সে মোসাল্লাহামকে নিচ ব্যক্তি হীন ব্যক্তি হিসেবে আখ্যা দিচ্ছে কারণ তার বক্তব্য অনুসারে মোসা যদি যার কাছে বেশি সম্পত্তি আছে সে শ্রেষ্ঠ যার কাছে ধন সম্পত্তি নেই তিনি হচ্ছেন অধম হিনী শুরুতে ফেরাউনের সাথে মুসা সংঘাত ছিল কে সত্যবাদী কে মিথ্যাবাদী সেই সংঘাত দরবার থেকে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 এবারে সে ধন দৌলতকে বানিয়ে দিল শ্রেষ্ঠত্ব বিচারের মাপকাঠি আদর্শ লেনদেন আচার আচরণ সবকিছু নকল করছে তাদেরকে যদি প্রশ্ন করা হয় ভাই আপনি একজন মুসলিম আপনি কুরান বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন রাসুলামের হাদিস কে বিশ্বাস করেন এই পথ সত্য এবং সঠিক সেটাকেও বিশ্বাস করেন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 নারীদের মতো বলা পরে বসে থাকা মোসার মতো সুপুরুষের পক্ষে সুশোভন কোন আচরণ নয় একটা নির্দেশক ফেরাউনের নষ্ট হয়ে গিয়েছিল ফেরাউন প্রশ্ন করল কেন তার সাথে দলভেদে আসলেন না যেভাবে ফেরাউন শোডাউন করে ফেরাউনের সামনে থাকে অসংখ্য প্রহরী পেছনে থাকে প্রহরী মুসার কি আছে ফেরেস্তারা দল ভেদে তার সাথে আসলো না কেন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 তার আনুগত্য কেমে নিল নিশ্চয় তারাও ছিল এক ফাসেক জাতি আল্লাহব একায়াত আমাদেরকে বুঝতে হবে আল্লাহ মহামা বলছেন ফেরাউন তার জাতিকে পথভ্রষ্ট করলো বোকা বানিয়ে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 এবং সেই জাতিকে যখন একটি শক্তি অত্যাচার নিপীড়ন করে তারা কিছুতেই সেই শক্তিকে আনুগত্য করতে পারে না আত্মসম্মান যে জাতির মধ্যে রয়েছে মানমর্যাদা যে জাতির মধ্যে রয়েছে তাদের উপরে কখনোই জালিমা টিকে থাকতে পারে না শুধুমাত্র তখনই টিকে থাকতে পারে যখন সেই জাতি নিজেরাও হয় অসৎ নিজেরাও হয় ফাঁসেগ এবং দুর্নীতিগ্রস্ত সুহান আল্লাহ এই আয়াতটির দিকে আমাদের ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন যদি আমাদের এই ইচ্ছা হয় যে আমরা কোরআন থেকে আমাদের মুক্তির পথ খুঁজে নেব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 মোসা জাতি বনী ইসরা তারাও ছিল তেমনি ভাবে এক ছিলাম লাঞ্ছিত নিচু অপমানিত আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন ইসলামের মাধ্যমে যদি আমরা ইসলাম বাদে অন্য কিছুর মধ্যে সম্মান খুঁজি আবারও আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত এবং নিচু করে দেবেন সুহান আল্লাহ এই বাস্তবতা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 ফেরাউন এবং তার মন্ত্রী পরিষদ সম্পর্কে আল্লাহ সুহাম বক্তব্য হচ্ছে আল্লাহ বলেছেন আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম তারা জাহান নামের দিকে আহ্বান আজকের আলোচনা শুরু হয়েছিল শুরুর কথাগুলো মাধ্যমে। দাবি করেছিল সেই একই বিষয় একই বাস্তবতা আমরা দেখতে পাই বর্তমানের সার্বভৌমত্বকে মানুষের দিকে জনগণের দিকে আরোপিত করা হলেও সত্যিকার অর্থে মানুষ বা জনগণ তাদের শাসকদেরকে এই সার্বভৌম ক্ষমতা প্রদান করেছে জনগণ শাসকদেরকে ক্ষমতা দিয়েছে তোমরা দিয়ে সিস্টেম দিয়ে বর্তমানে বিশ্বকে চালানোর চেষ্টা করা হচ্ছে যা একটা উদাহরণ হিসেবে তুলে নিয়েছে মানুষ নিজেই নিজের জন্য বৈধ ঠিক করছে অবৈধ ঠিক করছে ফলাফল আল্লাহ সুতল যা নিষিদ্ধ করেছেন হারাম করেছেন মানুষ সেই নিষিদ্ধ মন্দ কাজগুলোকে বৈধ করে দিচ্ছে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 যারা নির্যাতিত তারা আরো নির্যাতিত হচ্ছে যারা ন্যায় চাচ্ছে তারা আরো নির্যাতিত হচ্ছে তারা মার খাচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মানুষের তৈরি করা দিন এটা দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা। বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করা এটা হচ্ছে অশান্তির মূল কারণ সার্বভৌমত্বকে মানুষের দিকে আরোপিত করা কারা সেই অশান্তির কারণ একটি ক্ষুদ্র গোষ্ঠী একটি ক্ষুদ্র গোষ্ঠী যারা হচ্ছে তাগুত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 যারা পেছন থেকে শাসকেরা তারা হচ্ছে আমেরিকানরা তারা হচ্ছে আর ইহুদিরা তারা হচ্ছে শয়তানের পকেটেদের ফেরাউন তার বনি জাতিকে নিজের দাস জাতিতে পরিণত করেছিল বর্তমান যুগের ফেরাউনেরাও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 কারুনের তেমনি ভাবে রবার্ট ক্লাইভের দরকার ছিল মির্জাফর রায় বল্লভ এবং জগৎ শেখের বুশ ওবামাদের দরকার হয় হামিদ কারজাই এবং নুরিয়াল মালিকের তাদের এই কর্মসূচির অনেক রূপ অনেক রং যার মাধ্যমে তার মানুষদেরকে বিভ্রান্ত করে রাখে দুর্নীতিগ্রস্ত করে রাখে দাস জাতিতে পরিণত করে সেই মধ্য থেকে আমরা উল্লেখ করার চেষ্টা করছি একটি স্যাম্পল বা নমুনা থেকে নমুনাটি হচ্ছে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 ফলে সাধারণ মানুষ তাদের সেন্টার অফ গ্রাভিটি হারিয়ে জীবন ধারণের বেঁচে থাকার নতুন উদ্দেশ্যকে আঁকড়ে ধরবে যে উদ্দেশ্য নিয়ন্ত্রণ করবে তাগুত এবং আলমালা এবং এই জন্য মিডিয়াকে সংবাদ মাধ্যমকে পূর্ণ নিয়ন্ত্রণে আনতে হবে। যেন এই মাধ্যম শুধুমাত্র চাহিদা মোতাবেক সত্য অর্ধেক সত্য বা লিমিটেড ট্রুথ বলে তার ব্যবস্থা নিতে হবে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে বেশিরভাগ দর্শক বেশিরভাগ মানুষ তারা হচ্ছে অলস যারা অধিকাংশ সময়ে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 বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অন্তরে ইসলাম শান্তির পরশ বুলিয়ে দিয়েছে মুখে মুখে মধু ইসলামের প্রশংসা করছে। কিন্তু কাজের মাধ্যমে তারা শতগুণে ইসলামকে ধ্বংস করার কর্মকাণ্ডে কর্মকাণ্ড শতগুণে তার বৃদ্ধি করেছে একদিকে বোমা দিয়ে মুসলিমদেরকে হত্যা করছে অপর অপরদিকে আদর্শগতভাবে মুসলিমদেরকে বিভ্রান্ত করে রাখছে কিন্তা শক্তিকে বিকল করে দিচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী করে মানুষদেরকে বড় করে তুলছে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 তারাও ছিল দুর্নীতিগ্রস্ত তারাও ছিল ফাঁসিক ও স্ল আলিয়া সৈদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি সাল্লাম